उमाम गोपन दवा पर स्थायी प्राय तीन बचर এই তিন বছর তিনি মূলত আত্মীয় স্বজন ও পরিচিত মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করেছেন যাদের মাঝে তিনি ইসলাম গ্রহণের সম্ভাবনা দেখেছিলেন আমরা আগে আলোচনা করেছি যদিও এই পর্যায়কে গোপন পর্যায় বলা হয় আসলে এই পর্যায়ে পুরোপুরি গোপন ছিল না ক্রাইস নেতারা ঠিকই নবীজির এই আহ্বান সম্পর্কে জানত সত্যি বলতে নবীজিও তার তাও হেদের আহ্বানকে সেভাবে গোপন রাখার চেষ্টা করেননি তবে তিনি তখনও প্রকাশ্যে এবং আনুষ্ঠানিকভাবে কোরাইশ নেতা ও মক্কার জনসাধারণকে ইসলাম গ্রহণ করতে আহ্বান করেননি বলা যেতে পারে বিষয়টা কিছুটা ঘরোয়া পর্যায়ে সীমাবদ্ধ ছিল তিন বছর পর রসুল্লাহ আল্লাহ আদেশ করলেন যেন তিনি দাওয়াহ কার্যক্রমকে প্রকাশ্য রূপ দেন আর তখন রসুল্লাহ সাল্লা আলিয়া আনুষ্ঠানিকভাবে কোরআস নেত্রী স্থানীয় লোকদেরকে ইসলামের দিকে আহ্বান করেন আর তখন থেকেই সংঘাতের শুরু কেননা কোরাইশ নেতারা দেখল তাদের বিশ্বাস তাদের মূল্যবোধ তাদের কালচারকে প্রত্যাখ্যান করার জন্য সরাসরি আহ্বান করা হচ্ছে তখন তারা নড়ে চড়ে বসল তারা বুঝতে এই আহ্বান চলতে থাকলে এক সময় না এক সময় মানুষ ঠিকই তাদের পৌত্তলিক আকিদা বিশ্বাস ও ঐতিহ্যের অসারতা বুঝতে পারবে এবং ইসলাম গ্রহণ করে মুসলিম হয়ে যাবে সুরা হিজোরের একটি আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ তালা রসুল্লাহ সাল্লাইকে আদেশ করেন যেন তিনি প্রকাশ্যে মানুষকে ইসলামের দিকে আহ্বান করা শুরু করেন আয়াতটি হল অতএব আপনি প্রকাশ্যে শুনিয়ে দিন যা আপনাকে আদেশ করা হয় এবং মুশ্রিকদের পরোয়া করবেন না সুরা আল হেজর আয়াত চুরানব্বই প্রকাশ্য আহ্বানের আদেশ পাওয়ার পর রসুল্লাহ সাল আলিয়া প্রথমে গেলেন তার গোত্র বনু হাসিমের কাছে সবচেয়ে কাছের মানুষদের দিয়ে তিনি এই আহ্বান শুরু করলেন আর আমরা আগেই বলেছি গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থায় সবাই কোনো না কোনোভাবে আত্মীয় হয় যাই হোক রসুলুল্লা সাল্লাই বনু হাসেনকে সবার আগে ইসলামের দিকে আনুষ্ঠানিকভাবে আহ্বান করার সিদ্ধান্ত নিলেন আলী রদেল্লাহকে বললেন তিনি যেন চল্লিশ জনের খাবার এবং সুপ প্রস্তুত করেন খাওয়া দাওয়ার এই আয়োজনটা বেশ ভালোই ছিল কারণ সবাই পেট পুরেই খেয়েছিল আর কেউ না বুঝলেও সম্ভবত আবুল হাব ঠিকই বুঝতে পেরেছিল যে নবীজি কেন সবাইকে দাওয়াত করেছেন এতদিন ধরে যা গোপন ছিল তা প্রকাশ পেতে যাচ্ছে আর সেটা বুঝতে পেরেই খাওয়া দাওয়া শেষ হবার আগেই সে কেটে পড়ল যেহেতু সে ছিল তার করত্রের একদম সিনিয়র নেতাদের মধ্যে একজন তাই তাকে ছাড়া বাকিদেরকে আহ্বান করাটা যথার্থ হবে না তাই সেবারের মতো কাজ হল না আবুল হাবের সাথে আরও অনেকেই উঠে পড়ল দাওয়াতের মাধ্যমে রসুল্লাহ সাল্লাই একটি সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ আবহ তৈরি করে সবাইকে আল্লাহর একত্রবাদের দিকে আহ্বান করতে চেয়েছিলেন কিন্তু চতুর আবুল হাবের কারণে গেল কিছুদিন পর রসুল্লা সাল্লু আলহিম আর একটি অ্যাটেন নিলেন এবারও আগের বারের মতো সবাইকে ডাকলেন এবার আবুল হাবও ছিল তার উপস্থিতিতে রসুলুল্লাহ সাল্লু আলিয়া বললেন প্রিয় ভাইয়েরা আমি তোমাদের কাছে একটি বার্তা নিয়ে হাজির হয়েছি এই বার্তার চেয়ে ভালো কোন বার্তা কোনো আরব তার লোকের কাছে আগমন করেনি আমি তোমাদের কাছে এসেছি আল্লাহর পক্ষ থেকে একজন রসুল হয়ে তোমরা যদি মূর্তি পূজা ত্যাগ করো তবে দুনিয়া ও আখিরাতে তিনি তোমাদের জন্য কল্যাণ নির্ধারণ করবেন আবুল হাব এসব কথাবার্তা পছন্দ করল না সে তার লোকদের বলল এসব কথা শোনার কোনো মানে নেই আমরা আমাদের বাপদাদাদের পথে চলি এই যুবক কোথা থেকে এসেছে কি সব নিয়ে এই ঘটনায় আবুল হাব ছাড়া রসুলের আত্মীয়রা তার আহ্বানকে সেভাবে প্রত্যাখ্যানও করেনি আবার গ্রহণও করেনি তবে বিষয়টা খুব সিরিয়াস একটা ধারণ করে যখন আল্লাহ রসুল সাল্লাম সাফা পাহাড়ের উপর উঠে সবাইকে আহ্বান করেন আল্লাহ যখন সুরা সুয়ারার এই আয়াতগুলো নাজির করেন তখনই এই ঘটনাটা ঘটে আপনি নিকর্তম আত্মীয়দেরকে সতর্ক করে দিন এবং আপনার অনুসারী মুমিনদের প্রতি সদয় হন যদি তারা আপনার অবাধ্য করে তবে বলে দিন তোমরা যা করো তা থেকে আমি মুক্ত সুর আশোয়ারা আয়াত ২১৪ থেকে ২১৬। আপনি নিকর্তম আত্মীয়দেরকে সতর্ক করে দিন এই আয়াতটি যখন নাসিল হল তখন মুহাম্মদ পড়লেন এবং আসা পাহাড়ে উঠে বলে উঠলেন ওয়াসুবাহা ওয়াসুবাহা বলাটা সে যুগে ঘণ্টা বা সাইরেন বাজানোর মতো একটি বিষয় ছিল খুব গুরুতর কোনো ঘটনা ঘটলে এই কথাটি বলা হত কাজেই যারাই তার ডাক শুনতে পেল তারা তার দিকে চলে গেল এবং যারা যেতে পারছিল না তারা অন্য কাউকে পাঠিয়ে দিল তিনি কি বলেন তা শুনে আসার জন্য যখন সবাই একত্রিত হল রসুল তাদেরকে জিজ্ঞেস করলেন আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পেছনে এক সৈন্যবাহিনী অপেক্ষা করছে তোমাদের অতর্কিতে হামলা করার জন্য তোমরা কি বিশ্বাস করবে তারা বলল আমরা তো কখনো আপনাকে মিথ্যা বলতে শুনিনি নবীজি তখন বললেন আমি এসেছি তোমাদেরকে এক কঠিন শাস্তির ব্যাপারে সতর্ক করতে যদি তোমরা বিশ্বাস না করো তাহলে তা তোমাদের উপর আপত্তিতে হবে পুরো বিষয়টা কল্পনা করা যাক। দিনের দাঁড়িয়ে আছেন পাহাড়ের উপরে সবাই তাকে দেখছে তিনি সবাইকে দেখছেন তিনি প্রথমেই তাদেরকে জিজ্ঞেস করলেন তার চরিত্রের ব্যাপারে তাদের স্মরণ করিয়ে দিলেন তার বিশ্বস্ততা ও আস্থাশীলতার কথা তারা নিজেরাই সাক্ষ্য দিল চরিত্রের মানুষ তাকে তারা বিশ্বাস করে তার আহ্বানকে প্রকাশ্যে সবাই সাক্ষী দিল তিনি একজন সত্যবাদী তিনি তাদের সাথে তার পূর্ব অভিজ্ঞতা আর সম্পর্ককে তুলে ধরলেন যেন তাদের জন্য তার আহ্বানকে মেনে নেয়া সহজ হয় আর এরপরেই তিনি তাদের আহ্বান করলেন যেন তারা আল্লাহর ওপর ইমান আনে এবং তাকে রসুল হিসাবে মেনে নেয় রসুল এরপর নাম ধরে একে একে সবগুলো গোত্রকে আহ্বান করতে লাগলেন তিনি শুরু করলেন সবচেয়ে দূরের গোত্রের নাম ডেকে এরপর একে একে ডাকতে থাকলেন শেষ করলেন তার গোত্র বনু হাসিমের নামে এরপর তিনি ডাকলেন তার চাচাদের। একে একে সবার নাম ডাকলেন আর শেষ করলেন তার মেয়ে ফাতিমার নাম ধরে তাদের বললেন তোমাদের নিজেদেরকে নিজেদেরই রক্ষা করতে হবে কেমতের দিন আমি তোমাদের কোনো উপকার করতে পারব না রসুল এই কথাগুলো ছিল কোরাইশদের প্রতি ইসলামের প্রথম দাওয়া খুবই আদর্শিক কিন্তু একই সাথে তিনি তাদের সাথে তার আত্মীয় সম্পর্ক স্মরণ করিয়ে দিয়ে এই আহ্বানের আবেদনকে ধরে রেখেছেন তার কথাগুলো খুব সোজাসাটা এবং পরিমিত এভাবে কথা বলা কারণ হল আল্লাহ নবীদেরকে আদেশ করেছেন স্পষ্ট বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে তাদের দায়িত্ব হল বালাগুল মুবিন এর অর্থ হল ইসলামকে মানুষের সামনে অস্পষ্টভাবে ঘুরিয়ে পেঁচিয়ে এদিক ওদিক করে রাগঢাক রেখে কিছুটা গোপন করে কিছুটা প্রকাশ করে চিনি মাখিয়ে উপস্থাপন করা যাবে না দুর্ভাগ্যজনকভাবে আজকে আমরা যখন মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছি আমাদের দাওয়াতে শ্রোতাদের মনে বিভ্রান্তির জন্ম হয় কিন্তু রসুল্লাহ সাল্লু আলাই তার দাওয়াতে কোনো সন্দেহের অবকাশ রাখেননি তার কথা শুনে শ্রোতারা পরিষ্কার বুঝতে পেরেছিল যে যদি তারা তাকে বিশ্বাস করে তাহলে জান্নাতে যাবে আর অবিশ্বাসে জাহান্ন যাই হোক রসুল সাল্লাম আলীবাস্লাম সবাইকে ডাকলেন এবং তারা ভাবল নিশ্চয়ই খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ ব্যাপারে ডাকা হচ্ছে বিষয়টি আসলেই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু তা অনুধাবনের ক্ষমতা সকলের ছিল না তার আপন চাচা আবুল হাব বলে উঠল তোমার সারাদিন মাটি হোক এই কথা বলতে তুমি আমাদেরকে দেখেছো। আবুল হাব প্রচন্ড বিরক্ত হলো। কারণ তাকে তার কাজ ছেড়ে এসে এসব কথা শুনতে হয়েছিল ব্যবসার ব্যস্ত সময়ে কেনাবেচা ছেড়ে রসুল সাল্লাহামের কথা শোনা ছিল তার জন্য নিতান্তই অগুরুত্বপূর্ণ একটা ব্যাপার আবুল হাবদের মতো লোকদের কাছে কাজ ফেলে জীবন মৃত্যু ধর্ম এবং আধ্যাত্মিকতা নিয়ে কথা শোনা সময় নষ্ট ছাড়া আর কিছুই নয় সে ছিল প্রচণ্ড দুনিয়াবি। ওই সময়টা তার কাছে নিছকই টাকা কামানোর সময় এমন ভাবনা তার একান নয় মুসলিমদের মধ্যেও তার মতো অনেকেই আছে তারা ধর্মের বিষয়ে কথা বলাকে স্রেফ সময় নষ্ট জ্ঞান করে তারা শুধু সেই কাজে ও কথায় মন দেয় যা তাদেরকে দুনিয়াতে উপকার করবে কিন্তু দুনিয়ার পরের জীবনে কি তাদের উপকারে আসবে সেটা জানা সময় তাদের হয়ে ওঠে না টাকাই তাদের ধর্ম আবুল আহবের প্রসঙ্গে লাহাবের প্রথম দুই আয়াতে আল্লা সুহান ওয়াতালা বলেন ধ্বংস হোক আবুল আহাবের উভয় হাত আর সে নিজেও ধ্বংস হোক তার ধন এবং যা সে অর্জন করেছে তা তার কোনো কাজে আসবে না আল্লাহ বলছেন তার এই সম্পদ অর্থ কোনো কাজেই আসবে না যারা দুনিয়ার পেছনে ছুটে বেড়ায় দুনিয়া তাদের কোনো কাজে আসবে না যদি না তারা ইসলামের আলোকে জীবনযাপন করে এই সুরাটি কোরআনের একটি মীরাকলের প্রমাণ বটে কেননা এই আয়াতে বলছে আবুল হাব ও তার স্ত্রী জাহান নামে যাবে আর এই আয়াত যখন নাজিল হয় তখন তারা বেঁচে ছিল যদি কোরআনকে ভুল প্রমাণ করতে চাইতো তারা মুসলিম হয়ে গেলেই তা তারা করে ফেলতে পারত কেননা কোরআন বলছে তারা জাহান্নামি হবে আর তারা মুসলিম হয়ে গেলে এই কথা মিথ্যা হয়ে যায় কিন্তু না তারা মৃত্যুর আগ পর্যন্ত কাফের ছিল আর সেই অবস্থাতেই মৃত্যুবরণ করে এবারে আলোচনা করা যাক রসুল্লাহ সাল্লু আলাইস্লামের এই আহ্বানে কুরাইশদের প্রতিক্রিয়া কী ছিল প্রথমেই তারা চেষ্টা করল আবু তালিবকে নিজেদের পক্ষে টানার নবিজ ছিলেন বনু হাসিমের আর বনু হাসিমের নেতা ছিলেন তার চাচা আবু তালিব তারা ভাবলো আবু তালিবকে চাপ দিয়ে যদি নিজেদের পক্ষে টানা যায় তাহলে নবীজিকেও থামানো যাবে প্রথমে আবু তালিব চাচ্ছিলেন বিষয়টা কিছুটা এড়িয়ে যেতে তিনি চাচ্ছিলেন না তার গোত্রের লোকদের সাথে তার সম্পর্ক খারাপ হোক যখন তারা নবীজির ব্যাপারে অভিযোগ করতে লাগলো, তিনি প্রথমে তাদের কথা শুনলেন আর তাদের সাথে ভালো ব্যবহার করে তাদের শান্ত করলেন কিন্তু এভাবে কতদিন কারণ রসুল্লাহ সাল্লাম আল্লাহামের দাওয়া ক্রমেই গতিশীলতা অর্জন করছে এবং সমাজের মানুষ তারা আবু তালেবের মোহাম্মিত আবু তালেবের উপর যে মানসিক চাপ ছিল তা সহজেই অনুমান করা যায় তৎকালীন আরবে গোত্রই ছিল সব কেউ চাইতো না নিজ গোত্রের চোখে অপছন্দনীয় হতে আর নেতা হিসেবে জনপ্রিয়তা ধরে রাখার একটা বিষয় তো আছেই আবুতালিককে যখন তার অনুসারীরা জাপাচাপি করছিল সেটা তার জন্য খুব সহজ বিষয় ছিল না বিশেষ করে যখন তার নিকট আত্মীয় আত্মীয়রাই তাকে বলছে তার আপন ভাতিজার ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য আবুতালিক প্রথমে চাইছিলেন ইমোশনাল ব্ল্যাকমেল করে রসুল্লা সাল্লাইসাল্লামকে কোনোভাবে থামানো যায় কিনা তিনি বললেন বাবা দেখো লোকেরা এসে আমাকে তোমার ব্যাপারে এটা ওটা বলছে তুমি নিজের ব্যাপারে দয়া করো আমার প্রতিও একটু দয়া করো আমাকে এমন পরিস্থিতিতে ফেলে দিও না যা আমি নিতে পারব না আর তখনই রসুল্লা সাল্লাসাল্লাম তার বিখ্যাত উক্তিটি করেন ঘটনাটা শোনা যাক আবু তালিবের ছেলে আকিলের মুখে আকিল বর্ণনা করেন একদিন কোরআশের লোকেরা বাবার কাছে এসে খুব হইচই লাগিয়ে দিল বলল তোমার ভাতিজা মুহাম্মদ আমাদের সভা সমাবেশে বাধা দিচ্ছে দশ পদের ঝামেলা পাকাচ্ছে তাকে বলে দিও আমাদের থেকে সাবধান তাকে যেন ধারে কাছেও আর না দেখি বাবা মাকে দেখে বললেন মোহাম্মদকে ডেকে এন আমি ভাইকে খুঁজতে বেরোলাম একটা ছোট্ট তাঁবুর মধ্যে তাকে খুঁজে পেলাম রসুল্লাহ সাল্লাই বাবার সাথে দেখা করতে এলেন বাবা বললেন লোকেরা তোমার নামে অভিযোগ এনেছে তুমি নাকি তাদের সবাই বাধা দিচ্ছ কি সব ঝামেলা পাকাচ্ছ তুমি কেন এসব করছো আবুতালি রসুল্লাহ সাল্লাইসাল্লামের সাথে ধমকে সরে কথা বলছিলেন না হুকুম দেওয়ার উদ্দেশ্যে তিনি তার ভাতিজাকে ডাকেননি বরং ভাতিজার জন্য যা ভালো হবে বলে মনে হয়েছে তেমনটাই পরামর্শ দেবার জন্য ডেকেছিলেন রসুল্লাহ সাল্লাই আকাশের দিকে তাকিয়ে বললেন চাচা আপনি কি সূর্য দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছি এই সূর্যের তাপ থেকে আমাকে রক্ষা করতে আপনি যতটা অপারক আমার এই দাওয়াতি কাজ থামিয়ে দিতেও আমি ততটাই অপারক ইসলাম ছিল রসুল্লাহ সাল্লি সাল্লামের জীবন জীবনের মিশন এই মিশন থেকে সরে আসার কথা তিনি ভাবতেও পারতেন না অপেক্ষাকৃত দুর্বল একটি বর্ণায় এসেছে রসুল্লা সাল্লাই বলেছেন যদি তারা আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চা এনে দেয় তবুও আমি এই কাজ থেকে বিরত থাকব না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ স্বয়ং এই বিষয়ে ফয়সালা করে দেন অথবা আমার মৃত্যু হয় তার চাচা আবু তালিব ঠিকই জানতে তার ভাতিজা মুহম্মদ সত্য নবী ভাতিজার কথার মাঝে দৃঢ়তা দেখে উত্তরে তিনি বললেন আমার ভাতিজা তুমি সত্য বোঝো আমি তোমাকে বিশ্বাস করি এগিয়ে যাও এবং নিজের মিশন পূর্ণ করো আবুতালি বুঝতে পেরেছিলেন তার ভাতিজাকে এই কাজ থেকে বিরত রাখা সম্ভব না তাই তিনি নবীজ সাল্লাকে সব রকম ভাবে সাহায্য সহযোগিতা করতে সম্মত হন কিন্তু কুরাইশ নেতৃবৃন্দ সহজে হাল ছাড়ল না তারা আবুতালিবের কাছে বারবার যেতে লাগলো তার সাথে দ্বিতীয় আরেকটি ঘটনা আমরা উল্লেখ করব এবার তার কাছে গেল সমস্ত কুরাইশদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আগেরবার এসেছিল শুধু তার গোত্র বনু হাসিন এবার এলো সব গোত্র থেকে প্রতিনিধি তারা একটা প্রস্তাব নিয়ে এসে বলল আমরা আমাদের মধ্যে থেকে সবচেয়ে সম্ভ্রান্ত যুবককে বাছাই করেছি আল ওয়ালিদিবিন মহিরার পুত্র উমারাকে আমরা তাকে তোমার দায়িত্ব দিয়ে দেব সে তোমার পুত্র হবে এবং এর বিনিময়ে তুমি তোমার ভাতিজাকে আমাদের হস্তগত করবে আবুতালী প্রচণ্ড রেগে গেলেন বললেন এটা কোন ধরনের কথা কেমন জঘন্য লেনদেন আমি তোমারটা নিব এবং তুমি আমার তাকে খুন করবে এবার মতিম ইবেন আদি দাঁড়িয়ে বলল হে আবু তালিব আমার মনে হয় আপনার লোকেরা যতটুকু করতে পেরেছিল তাই অফার করেছে আপনার এটা মেনে নেওয়া উচিত আদি ছিল সবচেয়ে বয়োজ্যেষ্ঠ লোক এবং একজন বিচক্ষণ ব্যক্তি তিনি কিন্তু হাজরে আসবাদ নিয়ে সৃষ্ট বিবাদের একটা সুরাহা প্রস্তাব করেছিলেন তার সম্পর্কে আরো অনেক ঘটনা আছে এবং হাদিস আছে তিনি ইসলামের অনেক উপকার করেছিলেন আমরা তা পরে বিশদভাবে আলোচনা করব বদর যুদ্ধের পর রসুল্লা সাল্লাই বলেছিলেন আজ যদি মুতিম ইবিন আদি জীবিতে থাকত এবং এই সত্তর জন বন্দির জন্য শুধু একটা কথা বলত আমি তাদের ছেড়ে দিতাম কোন মুশরিকের ব্যাপারে এটাই ছিল সর্বোচ্চ প্রশংসা। এরকম একজন বয়োজ্যেষ্ঠ নেতার কুরাইসের প্রস্তাবের পক্ষে নেয়াটা একটা বিশাল ব্যাপার ছিল এই পর্যায়টা ছিল আক্ষরিক অর্থেই আবু তালিব বনাম পুরো মক্কা কিন্তু আবুতালিব অটল রইলেন এবং মুতিম এ আদির কঠোর সমালোচনা করলেন বললেন তোমাদের যা ইচ্ছা কর আমি আমার অবস্থান থেকে নড়ব না তিনি কোরআশদের বিরুদ্ধে কবিতার এক সিরিজ রচনা করলেন আবু তালিব বেশ ভালো কবিতা লিখতেন বলা হয় কাবার দেয়ালে ঝুলন্ত কবিতায় তার কবিতা স্বভাবিত আবুতালিবের তেমন কোন ক্ষমতা না থাকলেও তার এই মর্যাদাবোধ তাকে সেদিন পুরো মক্কার বিরুদ্ধে বলা যায় জয় এনে দিয়েছিল শেষ পর্যন্ত কোরাইশদের এই উদ্যোগও ভেসতে যায় কোরাইশদের চাপ প্রয়োগ সত্ত্বেও রসুল্লআলাম তার দাওয়া কার্যক্রম চালিয়ে যেতে থাকেন শুধু আত্মীয় বা নিজ গোত্র নয় মক্কার সবাইকে একটা পর্যায়ে তিনি মক্কায় আগত হাজিদেরকেও ইসলামের দিকে আহ্বান করেন যেন তার দাওয়া মক্কার ভিতরে সীমাবদ্ধ না থেকে সব দিকে ছড়িয়ে পড়ে তার এই আহ্বানকে রুখে দেবার জন্য কোরাইসের প্রতিক্রিয়া ছিল বহুমাত্রিক এক এক পর্যায়ে তারা এক এক রকম প্রতিক্রিয়া দেখিয়েছিল তাদের স্ট্র্যাটেজিকে কয়েক ভাগে ভাগ করা যেতে পারে একটি দিক হল রসুল্লাহ সাল্লা আলিয়াস্লামের ব্যক্তিত্বকে আক্রমণ করা একজন মানুষের ব্যক্তিত্বকে আক্রমণ করার দুটো উদ্দেশ্য থাকে প্রথমত মানুষের সামনে তার গ্রহণযোগ্যতাকে নষ্ট করে দেয়া একজন মানুষকে মিথ্যুক বা চরিত্রহীন বা পাগল সাজাতে পারলে তার কথায় মানুষ দাম দেয় না তাকে বিশ্বাস করে না কিন্তু রসুল সাল্লু আলি সাল্লামের ক্ষেত্রে এই স্ট্র্যাটেজি ব্যর্থ হয়েছে কারণ তার চরিত্রের ব্যাপারে মক্কার লোকেরাই সবচেয়ে ভালো জানত তারা জানত তিনি কতটা সৎ বিশ্বস্ত আর আস্থাভাজন ছিলেন যাকে তারা সবচেয়ে বেশি সম্মান করত তাকেই হঠাৎ করে বেইমান আর মিথ্যুক বলে আখ্যা দেওয়া এটা ক্ষণিকের জন্য ফলে আনলেও লং টার্মে কোন কাজে আসেনি কারণ কোরআসরা মন থেকে জানত রসুল্লা সাল্লুসাল্লাম মিথ্যা বলেন না মিথ্যা তিনি বলতে পারেন না দ্বিতীয় দিক হল রসুল্লাহ সাল্লা আল্লামকে মানসিকভাবে দুর্বল করে দেয়া এই উদ্দেশ্যে তারা রসুল্লাহ সাল্লাইকে ব্যঙ্গবিদ্রুপ আর অপমানের পথ বেছে নিয়েছিল এটা ছিল একটা অর্গানাইজড প্রচেষ্টা একবার দুবার নয় বারবার তারা এটা করেছিল একজন মানুষকে বারবার অপমান করা হলে সে কিছুটা চুপসে যায় এটাই মানুষের সম্মানী মানুষকে যখন ব্যঙ্গ করা হয় সেটা তার জন্য অনেক বেশি কষ্টকর হয় রসুল সাল্লু আলাইস্লামের ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিও আসলে ব্যর্থ হয়েছে কারণ একজন রসুল হিসেবে মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম ঠিকই জানতেন এই বিরোধ এই সংঘাত ব্যক্তি মোহাম্মদ আর কুরাইশদের মধ্যে নয় বরং এটা হল একজন রসুলের সাথে তার কমের বিরোধ এই বিরোধ সত্য আর মিথ্যার বিরোধ কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব বা ক্ষমতার লড়াই নয় তাই রসুল্লাহামকে অপমান করা হলেও কুরাইশরা তাকে মানসিকভাবে এক বিন্দুও কাবু করতে পারেনি বরং তিনি দৃঢ়তার সাথে তার দাওয়া কার্যক্রম চালিয়ে গেছেন তৃতীয় স্ট্র্যাটেজি ছিল নবীজি যে বার্তা নিয়ে এসেছেন সেই বার তাকে মিথ্যা করা তার উপর মিথ্যা এবং তার নিজের বানানো বলে চালিয়ে থেকে ভুল বের চেষ্টা করা এবং ইসলামের শিক্ষাকে বিকৃত করা বলা বাহুল্য এই কৌশল কাজে লাগেনি কোরআনকে চ্যালেঞ্জ করতে গিয়ে তারা নিজেরাই বারবার হার মেনেছে কোরআন নিজেই ছিল কোরআনের বিরুদ্ধে তাদের চ্যালেঞ্জের উপযুক্ত জবাব চতুর্থ স্ট্র্যাটেজি হল রসুল্লা সাল্লামকে সামাজিক ও গোত্রীয় চাপের মুখোমুখি করা তাকে এমন অবস্থা ঠেলে দেয়া যেন তিনি আপন মানুষ ও গোত্রের সম্মানের কথা ভেবে নিজের দাওয়াতকে বন্ধ করে দেন কিন্তু এটাও ব্যর্থ হয়েছে কারণ রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম নবুয়তের দায়িত্বের গুরুভার উপলব্ধি করতে পেরেছিলেন তিনি আল্লাহকে ভয় করেছেন মানুষকে নয় তাই তার গোত্রের লোকদের চোখ রাঙানি উপেক্ষা করতে সক্ষম হয়েছেন পঞ্চম স্ট্র্যাটেজি ছিল তার অনুসারীদের অত্যাচার করা যেন তাদের কথা ভেবে হলেও তিনি আপস রফায় আসেন রসুল্লামের উপর শারীরিকভাবে অত্যাচার করাটা কুরাইশদের পক্ষে সম্ভব ছিল না কারণ তিনি ছিলেন একজন উচ্চ বংশের সন্তান কিন্তু যারা সামাজিক স্ট্যাটাসের বিবেচনায় কিছুটা নিচের দিকে ছিলেন তাদের প্রতি অনেক অত্যাচার করা হয় মাক্কিজীবনে রসুল্লাহ সাল্লাই ওর শারীরিক যেসব নিপীড়ন করার চেষ্টা করা হয়েছিল সেগুলোর উদ্দেশ্য আসলে তাকে শারীরিক ভাবে কষ্ট দেওয়া ছিল না বরং সেসবের উদ্দেশ্য ছিল আসলে তাকে অপমান করা আদর্শিক বিশ্বাসে যে মানুষটি দৃঢ় তাকে মেরে অত্যাচার করে দমন করা যায় না এই কৌশলের ব্যাপারে বলা যায় সাময়িকভাবে কিছুটা হলেও কোরাইসা লাভবান হয়েছে রসুল্লাহ সাল্লা সাহাবিদের একটা বড় অংশকে হিজরত করতে হয়েছে পরবর্তীতে তিনিও মক্কায় থাকতে পারেননি এর মাধ্যমে কোরাইশা মক্কায় দাওয়াতের পথ বন্ধ করতে পেরেছিল সত্যি কিন্তু মদিনায় আল্লাহ ইসলামের জন্য দরজা খুলে দেন আর এরপর মদিনা থেকে রসুল্লা সাল্লা কুরাইশদের বিরুদ্ধে জিহাদ শুরু করেন আর ষষ্ঠ বা শেষ স্ট্র্যাটেজি ছিল রসুল্লাহ সাল্লাকে হত্যা করার চেষ্টা সবকিছু ব্যর্থ হওয়ার পর কোরাইশা শেষ চেষ্টা হিসেবে তাকে হত্যা করতে চেয়েছে যেন তার দাওয়াকে করে দেয়া যায় সামগ্রিকভাবে তাদের প্রতিক্রিয়াকে কয়েকটি পয়েন্ট সাজানো যেতে পারে এক চাপ প্রয়োগ যেটা আমরা ইতিপূর্বেই দুটো ঘটনায় আলোচনা করেছি দুই অপমান তিন চরিত্র হননের চেষ্টা চার ইসলামের বার্তাকে বিকৃত করা এবং কুচ্ছা রটানো পাঁচ রসুল্লাহ সাল্লা সাথে আপোষ করা বা সমঝোতার চেষ্টা করা ছয় প্রলোভন সাত চ্যালেঞ্জ আট ব্যঙ্গবিদ্রুপ নয় হিংসা ও শত্রুতা দশ নির্যাতন নিপীড়ন এগারো গুপ্ত হত্যার প্রচেষ্টা আমরা একে একে এগুলো সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি প্রথমে ব্যঙ্গ বিদ্রুপ আল্লাহ সুবাহ আলফুর খানে বলেন তারা যখন আপনাকে দেখে তখন আপনাকে কেবল বিদ্রুপের পাত্র রূপে গ্রহণ করেছেন এর চেয়ে যোগ্য কেউ ছিল না তারা আল্লাহ রসুল সাল্লা আলাইসালামকে নিয়ে ঠাট্টা তামাশাব তাকে ব্যঙ্গ করা ছোট করা কোনো কিছুই বাদ দেয়নি রসুল্লাহ সাল্লাই ছিলেন কোরাইশের সবচেয়ে অভিজাত পরিবারের সন্তান সুঠাম দেহ উন্নত চরিত্রের অধিকারী তাকে দেখলে স্বাভাবিকভাবেই তার প্রতি সম্ভ্রম তৈরি হয় তারপরও কোরআসরা তাকে নিয়ে মজা কারণ তিনি ধনী ছিলেন না ক্ষমতাও ছিল না মানুষ সাধারণত ধন ও প্রভাব প্রতিপত্তি দেখে বেশ প্রভাবিত হয় যা ধনসম্পদ বা ক্ষমতা প্রতিপত্তি আছে তার ব্যাপারে সবার বেশি আগ্রহ থাকে বন ইসরায়েল তাদের নবীর কাছে গিয়ে বলেছিল আমরা চাই আপনি আমাদের ওপর একজন রাজা নিয়োগ করুন যেন আমরা জিহাদ করতে পারি তাদের উপর রাজা হিসেবে নিযুক্ত করা হয়েছিল তালুদকে কিন্তু তাকে তাদের পছন্দ হল না তালুদ বিত্তশালী বা পয়সাওয়ালা ছিল না তাই বন ইসরা তাকে মেনে নিল না তাদের মনে হয়েছিল রাজা হওয়ার উপযুক্ত আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের মাঝেই আছে যারা তালুতের চাইতে বেশি বিত্তবান মক্কায় রসুল্লা সাল্লাস্লামের সাথে এই আচরণের পুনরাবৃত্তি ঘটে রসুল্লাহ সাল্লু আলিয়া যে বার তায়েফে যান এক লোক তাকে বলেছিল তবে কি আল্লাহ নবী হিসেবে তোমার চাইতে ভালো আর কাউকে খুঁজে পায়নি এভাবেই তারা নবীজিকে ব্যঙ্গ বিদ্রুপ করত অপমান কোরাইশের লোকেরা আল্লাহ রসুল সাল্লাকে অপমান করত তার ক্ষতি করার চেষ্টা করত একদিন কাবার পাশে কোরাইশদের কিছু নেতা বসেছিল আবুজাহেল তাদের কাছে এসে বলল আজকাল তোমরা নাকি মোহাম্মদকে মাটির সাথে মুখ ঘষাঘষি করার সুযোগ দিচ্ছ আমি যদি তাকে এমন করতে দেখি তাহলে তার গলায় পাড়া দিয়ে মুখটা ধুলোর মধ্যে ঘষে দেব রসুল্লা সাল্লাই ঠিক তখনই সালাদ আদায় করতে এলেন নী সাল আবু জাহেলি দিয়েছে তার বাস্তবায়ন হবে তো আবু জাহেল হেঁটে সাল্লু আলাহামের কাছে গিয়ে দাঁড়ো মোহাম্মদ সালাইসালাম তখন সিজদারত উপস্থিত সবাই বিস্মিত চোখে দেখল আবু জাহেল উল্টে পড়ে যাচ্ছে তার দু হাত মুখের উপর এনে অদ্ভুত ভমকিতে নাড়াচ্ছে যেন সে কোনো ভয়াবহ বিপদে পড়ে আছে আর হাত নাড়িয়ে কিছু একটা থামানোর চেষ্টা করছে আবুজাহেল ফিরে আসার পর অন্যরা তাকে ঘিরে ধরল জিজ্ঞেস করতে লাগল তোমার হঠাৎ কি হল কি হল মানে তোমরা কি বলতে চাও তোমরা কি দেখো না কি হয়েছে না আমরা কিছু দেখিনি ওখানে তো কিছুই ছিল না আমরা শুধু দেখলাম তুমি উল্টে পড়ে গেলে আর হাত নাড়তে লাগলে আমার সামনে একটা গর্ত ছিল আর ছিল আগুন বাতাস এবং আতঙ্ক আবুজাহেল জবাব দিল আল্লাহ রসুল সাল্লা আলিয়া বলেন সেগুলো ছিল তাহলে তারা তাকে নবীজির কাপড়ে হ্যাঁ কাটান মেরে সেটা তার গলায় পেঁচানো শুরু করল যেন তাকে শ্বাস করে মেরে ফেলা যায় আবুকর রাজু ছুটে আসলেন ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন উকবাকে উত্তেজিত কণ্ঠে বললেন তোমরা কি একটা মানুষকে শুধু এই জন্যে মেরে ফেলবে কারণ সে বলে আমার রব হলো আল্লাহ পৃথিবীতে অনেকে আছে যারা অপমানিত বা অপদস্থ হলেও কিছু মনে করে না তাদের আত্মসম্মান বোধ নেই বোধ বুদ্ধিও কম কিন্তু আল্লাহ নবীরা খুব স্পর্শকাত ছিলেন তারা সম্মানী আত্মমর্যাদা বোধ সম্পন্ন মানুষ আবু জাহেল বা উকবাবিন আবু মায়তের আচরণগুলো নবীজিকে খুব কষ্ট দিত তবু তিনি উপেক্ষা করে যেতেন তাদের বাজে কথার উত্তর দিতেন না হাতাহাতিতেও যেতেন না শুধু তার দাওয়াতের মিশন অব্যাহত রাখার দিকে নিবদ্ধ হয়ে থাকতেন এরকম আরেকটি ঘটনা বর্ণিত হয়েছে সহিব খারিতে রসুল্লাহ সাল্লাম কাবার পাশে সালাত আদায় করছিলেন পাশেই কোরাইশদের কয়েকজন নেতা বসা এমন সময় তার কাছে আসলো আবু জাহেল বলল অমুক একটা উট জবাই করেছে ও নারী ভুড়িগুলো এনে মুহাম্মাদের গায়ে ঢালতে পারবে কে তাদের মধ্যকার সবচেয়ে জঘন্য লোকটাই সাড়া দিল এই জঘন্য লোকটি হলো উকবা বিন আবি মুদ সে উঠে গিয়ে উঠে নারী ভুরি জোগাড় করে আনলো এরপর ঘাপটি মেরে বসে থাকলো কখন রসুল্লা সাল্লাই সিজদা যান সেই আশায় আল্লাহ রসুল সিজদা যাওয়া মাত্র নারীভুরির দলা চাপিয়ে দিল তার পিঠের উপর রসুল্লাহ আলিয়া স্থির হয়ে সিজদাতেই পড়ে থাকলেন যেন তার সাথে কিছুই হয়নি মে ফাতিমা রাদেল্লা আনহা দূর থেকে দেখতে পেয়ে দৌড়ে বাবার কাছে ছুটে আসলেন বাবার কাঁধে চেপে থাকা ময়লা আবর্জনাগুলোকে দু হাতে সরিয়ে দিলেন নবিজির সালাদ শেষ হলো। তিনি কোরআদের কিছুই বললেন না শুধু জোরে জোরে একটি দোয়া করলেন হে আল্লাহ শাস্তিদাও আবু জাহেল উত্পা বিন রাবিয়া সাহেব আল ওয়ালিদি বিন উৎপাহ উমাইয়া বিন খালাফ আর উতবা বিন আবিআকে এভাবে একে একে সাতজন ব্যক্তির বিরুদ্ধে নাম ধরে দোয়া করলেন রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনাকারী সপ্তম জনের নাম মনে করতে না পারায় এখানে শুধু ছয়টি নাম বলা হলো। আব্দুল্লাহ আহু বলেন আমি নিজের চোখে দেখেছি এই সাত জনের প্রত্যেককে বদরের যুদ্ধে হত্যা করা হয়েছে আল্লাহ কবুল করেছিলেন হননের চেষ্টা বা ক্যারেক্টার কোরাইশা আল্লাহ রসুল সাল্লামকে বিভিন্ন আজে বাজে নামে ডাকত তারা বলে ওহে যার প্রতি কোরআন নাজিল হয়েছে তুমি তো আলবত একজন উম্মাদ সুরাহিজোর আয়াত ছয় উম্মাদ বা পাগল ডাকার পাশাপাশি জাদুকর মিথ্যুক এসব বলেও সম্বোধন করত কুৎসা রটানোর জন্য যা মুখে আসত তাই বলত কিছুই বাকি রাখিনি তার চাচ্ছিল রসুল্লাহ সাল্লা নামে কুৎসা রটিয়ে তার ভাবমূর্তিকে নষ্ট করে দিতে লোকে যেন তার কথায় পাত্তা না দেয় তাহলেই ইসলামের প্রচার প্রসার থেমে যাবে এভাবে চরিত্র হননের মাধ্যমে তারা নিয়ে আসা ইসলামের বার্তাকে ধ্বংস করে দিতে চাইছিল কোরাইশা আল্লাহ সুবাহা বলেন আমি অবশ্যই জানি তারা যা বলে তা আপনাকে কষ্ট দেয় কিন্তু তারা তো আপনাকে অস্বীকার করে না বরং জালিমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করে সুরা আল আনাম আয়াত তেত্রিশ তারা বস্তুত ব্যক্তি মোহাম্মদ সাল্লা আল্লাহামকে প্রত্যাখ্যান করেনি মনের গভীরে তারা বিশ্বাস করত যে মোহাম্মদ সত্যি কথাই বলছেন কিন্তু তারপরও তারা তার বিরোধিতা করেছে কারণ তাদের সমস্যা ছিল ইসলাম নিজেদের ধর্ম বাদ দিয়ে ইসলামকে তারা কোনো ক্রমেই মেনে নিতে চায়নি ওয়ারাকাবিন ন ফেলে সতর্ক বাণী যেন সত্যি হয়ে উঠছিল নবুয়তের একেবারে প্রথম দিকে তিনি রসুল্লা সাল্লাইকে বলেছিলেন তোমাকে তোমার দেশ থেকে তাড়িয়ে দেয়া হবে সেদিন এ কথা শুনে রসলুল্লাহ চমকে উঠেছিলেন তিনি জানতেন মক্কার লোকেরা তাকে অন্তর দিয়ে ভালোবাসে শ্রদ্ধা করে কিন্তু ওয়ারাকার অমোক বাণীর মতো করে বললেন যে ব্যক্তি দিনের এই বার্তা নিয়ে আসবে তার বিরুদ্ধে যুদ্ধ করা হবে মক্কার বাজারগুলো তখন কেবলমাত্র ব্যবসাবানিজ্য কিংবা জায়গা নয় বরং এগুলো তাদের জন্য সাংস্কৃতিক কেন্দ্র সেখানে কাব্য চর্চা চলত চলত বক্তার চর্চা সেরা কবিতাকে সসম্মানে ঝুলানো হতো আল কাবার দেয়ালে এগুলোকে বলা হতো আল মোয়াল্লাকার বা ঝুলানো কবিতা আল্লাহ রসুল সাল্লা আলাইসালাম এই বাজারগুলোতে এসেই দাওয়া দিতেন সাধারণ জনতাকে বোঝাতেন ইসলামের কথা ইমাম আহমদ বর্ণনা করেছেন যে রবি আন হাত বলেন আমি আল্লাহ রসুলকে জুল মজাজের বাজারে দেখেছি তিনি লোকদের ডেকে বলেছিলেন তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই তাহলেই তোমরা সফলকাম হবে রসুল্লার সাথে নতুন নতুন লোকের দেখা হতো আর তিনি একই কথার পুনরাবৃত্তি করতেন হঠাৎ এক লোক তার পিছুন ই রসুল্লাহ যার সাথে কথা বললেন সেই লোক পেছন পেছন গিয়ে তাকে বলে আসতো এই লোককে অর্থাৎ মোহাম্মদকে বিশ্বাস করো না সে একটা মিথ্যুক আমি জিজ্ঞেস করলাম এই লোকটি কে। তারা আমাকে বলল সে তার চাচা আবুল আহাব রবি মক্কার আবিনাসী ছিলেন না তাই তিনি আবুল আহাবকে চিনতেন না এই ঘটনা বলে দেয় মুহম্মদ সাল্লামের জন্য দাওয়াতের কাজ চালিয়ে যাওয়া কি ভয়াবহ দুঃসাধ্য ছিল তিনি যা কিছুই করতেন আবুল আহাব সেটা ভেস্তে দিত সাধারণত কাজের ফল মানুষের মনে লেগে থাকার উৎসাহ জাগায় আর্থিক প্রতিদান সমাজের কাছে স্বীকৃতি নেতাকর্মীদের কাছ থেকে পাওয়া সহায়তা ইত্যাদি অন্তত কিছু একটা বিনিময়ের আশা নিয়েই মানুষ খাটতে থাকে আশানুরূপ বিনিময় না পেলে মানুষের কাজের ইচ্ছা মরে যায় প্রেরণা থাকে না একসময় সে ক্ষান্ত দেয় প্রতিদিনের আশা না করেই কোনো কাজ করে যাওয়া খুব কঠিন কিন্তু রসুল আর নবী রসুল্লা ব্যতিক্রম তারা নিরিবিচ্ছিন্নভাবে লাগাতার কাজ করে গেছেন যদিও তারা বিনিময়ে কিছুই পাননি উদাহরণস্বরূপ বলা যায় নূহ আলাইসাল্লামের কথা তিনি দিন রাত তার জাতির কাছে দাওয়া দিয়েছেন গোপনে এবং প্রকাশে। কিন্তু বলার মতো কোন সারা তাদের মাঝে পাননি চোখের সামনে বিনোদিতাকারী এক জাতিকে নিয়েও তিনি দাওয়া করে গেছেন সুদীর্ঘ নয়শ পঞ্চাশ বছর এমন আরেকটি ঘটনা বর্ণনা করেছেন ইমাম বাহাকি রহমাহুল্লা হজের মৌসুম সবে শুরু আল ওয়ারিদ্দীবিন মহিরা সে সময় কোরাইশের একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী সে কোরাইশ নেতাদের নিয়ে মিটিং ডাকলো বলল হজের মৌসুম আসছে আরবের প্রতিনিধিরা কিছুদিন পরেই এখানে জমায়েত হবে আসা সবাই মিলে মুহাম্মাদের ব্যাপারে একটা সিদ্ধান্তে আসি এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে কোনো মতপার্থক্য থাকা যাবে না তার বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল যে মুহাম্মাদের ব্যাপারে একটা হেনস্থা করা হজের সময়ে মক্কায় অনেক লোকের সমাগম হবে আর মুহাম্মদও এই সুযোগ হাত করবে না তাদের কাছে ইসলামের বার্তা নিয়ে যাবে তাই মুহাম্মাদের ব্যাপারে তারা সবাই কী বলবে সে বিষয়ে সর্বসম্মত বক্তব্যে পৌঁছানো জরুরি ছিল এক একজন এক এক রকম কথা বললে কোনো লাভ হবে না কেউ বলবে সে মুথুক কেউ বলবে সে পাগল কেউ বলবে জাদুকর এভাবে না করে বরং সবাই মিলে একই অপবাদ দিলে লোকে বেশি বিশ্বাস করবে কোরআশরা ওয়ারিদ্দিন মঘিরাকে বলল আপনি বলেন কি করা যায় আপনি যেটা বলবেন আমরা সেটাই সবাইকে বলবো। আমি তোমাদের মুখে শুনতে চাই জবাব দিল মঘিরা আমরা বলবো যে সে একজন জ্যোতিষী না সে জ্যোতিষী নয় আমি জ্যোতিষী দেখেছি তার মধ্যে জ্যোতিষীদের বৈশিষ্ট্য নেই সে তাদের মতো অন্তঃা শূন্য কথা বলে না তাহলে আমরা বলবো সে পাগল বদ্ধ উন্মাদ আমি পাগলও দেখেছি এবং তাদের প্রকৃতিও দেখেছি সে তাদের মতো অপ্রকৃতস্থ আচরণ করে না অসংলগ্ন কথা বলেও বেড়ায় না সে উম্মাদ নয় উম্মাদ কাকে বলে আমরা জানি তাহলে আমরা বলবো সে একজন কবি না না সে কোনো কবি নয় আমরা সব রকম ছন্দের কবিতায় চিনি সে যা বলে তা কোনো কবিতা না তাহলে আমরা বলি যে সে একজন জাদুকর এই প্রস্তাবেও ওয়ালিদ রাজি হল না বলল সে কোনো জাদুকরও নয় আমরা জাদুকর দেখেছি এবং তাদের জাদুকৌশল দেখেছি সে ঝাড়ফুক করে না জাদুটনাও করে না কুরাইশি নেতারা একে একে সম্ভাব্য সকল অপবাদ পেশ করল কিন্তু ওয়ালিদ বিন মখিরা বলল না এগুলো বলে কোনো লাভ হবে না তাহলে আপনিই বলে দিন আমরা তার ব্যাপারে কি বলবো? ওয়ালিদ অনেকক্ষণ চিন্তা করল বলল আল্লাহর কসম করে বলছি তার কথা বড় মিষ্টি কি যেন গভীর তাৎপর্য আছে তার কথায় তোমরা তাকিনে যেটাই বলো না কেন কেউ তোমাদের কথা বিশ্বাস করবে না তবে তার সম্পর্কে কথা বলতে পারো তিনি একজন জাদুকর তিনি যেসব কথা পেশ করেছেন তার শ্রেফ জাদু তার কথা শুনলে পিতা পুত্র ভাই ভাই স্বামী স্ত্রী এবং গোত্র ও তার সদস্যদের মাঝে বিরোধ লেগে যায় কোরআনে আল্লাহ তালা এই ঘটনাটি উল্লেখ করেছেন সকুটিল কে সদ তুমিল কে সদ ইনহ ইহ ইনহ ইস সে সত্য গ্রহণের ব্যাপারটা কিছুটা চিন্তাও করেছিল তারপর আবার নিজের গোড়ামিতে ডুবে থাকার সিদ্ধান্ত নিল তার উপর অভিসাব কেমন করে সে সত্য জানার পরেও বিরোধিতার সিদ্ধান্ত নিল তার উপর আবার অভিশাপ সে কিভাবে এমন সিদ্ধান্ত নিল সে একবার উপস্থিত লোকদের দিকে চেয়ে দেখল অহংকার ও ধম্ভরে সে ভ্রু কুচকাল এবং মুখটা বিকৃত করে ফেললো। অতপর সে পেছনে ফেলল এবং অহংকার করল এরপর বলল এটা তো লোক পরম্পরায় প্রাপ্ত জাদুবিদ্যার খেল ছাড়া কিছুই নয় এটা তো মানুষের কথা সুরা মুদাসির আয়াত আঠারো থেকে পঁচিশ এরপর ইসলামকে বিকৃত করে উপস্থাপন করা আর নজরিন হারিস পারস্য গিয়ে গল্প শিখে আসত সেখান থেকে মক্কা ফিরে এসে সে লোকদের দেখে বলতো আমার কাছে আসো আমার কাছে আসলে আরো ভালো কাহিনী শুনতে পাবে সে লোকজনকে বলতো বলত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের বার্তা আসলে কেচ্ছা কাহিনী দিয়ে ভরা ওসব হচ্ছে গল্প কথা যার কোনো ভিত্তি নেই আল্লাহ নবীদের সাথে আসলে কি হয়েছিল তাকে কেউ জানে মোহাম্মদ যা বলছে সেসব বানোয়ার গল্প আল্লাহ সোবালা বলেন আর তারা বলে এগুলো তো পুরো কালের রূপকথা এসব সে লিখিয়ে নিয়েছে আর এগুলো তার কাছে পাঠ করা হয় সকাল ও সন্ধ্যায় সুরফুর কান আয়াত পাঁচ আপোষ এবং সমঝোতা কোরাইশের লোকেরা আল্লাহ রসুল সাল্লা আলাামের সাথে আপোষের চেষ্টাও করেছিল নবীজির কাছে এসে বলল আসুন আমরা একটা চুক্তি করি আমরা এই শর্তে রাজি যে আপনি একদিন আমাদের দেব দেবীর ইবাদত করবেন আর আমরা পরের দিন আল্লাহর ইবাদত করব রসুল্লাহ সাল্লাহ আল্লাহাম তাদেরকে বললেন তিনি কখনোই এমন কিছুতে রাজি হবেন না তারা কিছুক্ষণ পর তার কাছে আবার ফিরে আসলো এবার বলল আপনার জন্য এবার আগের বারে চেয়েও ভালো প্রস্তাব আছে আপনি একদিনের জন্য আমাদের দেব ইবাদত করবেন তাহলে আমরা এক সপ্তাহ যাবৎ আল্লাহর ইবাদত করব না রসুল্লাহ আবারও মানা করে দিলেন এরপর আবার ফিরে এসে তারা আরেকটি প্রস্তাব দিল বলল ঠিক আছে আমরা না হয় এক মাস ধরে আল্লাহর ইবাদত করব আপনি শুধু আমাদেরকে একটি দিন হলেও দিন রসুলুল্লাহর একই জবাব না আল্লাহ তালা আয়াত নাজিল করলেন তারা চায় আপনি নমনীয় হন তবে তারাও নমনীয় হবে সুরা কালাম আয়াতের ধর্ম ছিল মানবরচিত তাদের নিজ হাতে তৈরি তারা চাইলেই আপোষ করতে পারত যখন খুশি ধর্মকে নিজের মতো বদলে নিতে পারত তাদের জন্য এটা কোনো ব্যাপার না কিন্তু রসুল্লার কাছে কোনো বিকল্প ছিল না কি তারা যদি বলতো তারা সারা বছর আল্লাহ ইবাদত করবে সুযোগ ছিল না এই ধরনের আপোষ বা সমঝোতা ইসলামের সম্পূর্ণ হারাম আল্লাহ বলেন বলুন হে কাফিররা তোমরা যার ইবাদত কর আমি তার ইবাদত করি না এবং আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও আর তোমরা যার ইবাদত করছ আমি তার ইবাদতকারী হব না আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতারী নও তোমাদের জন্য তোমাদের দিন আর আমার জন্য আমার দিন সুরাকুন আয়াত এক থেকে ছয় কোরাইশের লোকেরা আরও নানাভাবে সমঝোতায় আসার চেষ্টা করল কিন্তু কোনোটাই কাজে দিল না দিনে দিনে তারা আরো খেপে গেল কিন্তু রসুলুল্লাহর এক কথা তিনি কেবল একজন রসুল আল্লাহর পাঠানো একজন মাত্র। আল্লাহর দিনের উপর হস্তক্ষেপ করার কোনো অধিকার তিনি রাখেন না wa sallallahu ala seyyidina muhammad wa ala alihi wa sahabihi wa sallam alhamdulillahi rabbil alameen assalamualaikum warahmatullahi wabarakatuh Raindrops media are onna na projektshampur ke jantte www.raindropsmedia.org athwa facebook page www.facebook.com slash raindrops media athwa youtube www.youtube.com slash raindrops